অতি নিকটে আসিয়া গিয়াছে লোকদের হিসাব নিকাশের সময় অথচ তাহারা এখনো গাফিলতির মধ্যে বিমুখ হইয়া পড়িয়া রহিয়াছে তাহাদের রবের তরফ হইতে তাহাদের নিকট যে নতুন নসিহতের বিধানী আসে উহাকে তাহারা অবজ্ঞার সঙ্গে শোনে আর খেলার মধ্যে ডুবিয়া থাকে অন্য কোন চিন্তা ভাই মশগুল আর জালিমরা পরস্পরে গোপন আলোচনা করে যে এই ব্যক্তি তো তোমাদের মতোই একজন মানুষ ছাড়া আর কিছুই নয় তাহা হইলে কি তোমরা দেখিয়া শুনিয়াও যাদুর ফাঁদে জড়াইয়া পড়িবে রাসুল বলিলেন আমার রব সে জানেন তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ বেল কাল তাহারা বলে বরং ইহা তো আজে স্বপ্ন বরং ইহা তাহার মন গড়া বরং এই ব্যক্তি তো কবি নতুবা সে কোনো নিদর্শন আনুক যেমন করিয়া প্রাচীনকালের রাসুলগণ নিদর্শন সহকারে প্রেরিত হইয়াছিল অথচ ইহাদের পূর্বে আমরা ধ্বংস করিয়াছি এমন কোন জনবসতি ইমান আনে নাই আর এখন কি ইহারা ইমান আনিবে আর হে মুহাম্মদ তোমার পূর্বেও আমরা মানুষকেই রাসুল বানাইয়া পাঠাইয়াছিলাম যাহাদের প্রতি আমরা ওই পাঠাইতাম তোমরা যদি নাই জানো তাহা হইলে আহালি কিতাব লোকদের নিকট জিজ্ঞাসা করিয়া দেখো وما جعلناهم جسدا لا ياكلون الطعام وما كانوا خالدين شي رسولগণকে আমরা এমন কোন দেহ অবয়ব দেই নাই যে তারা খায়তো না আর তারা চিরঞ্জীবও ছিল না ثم صدقناهم وحده فانجيناهم ومن شاء واهلكنا المسرفين তারপর লক্ষ্য করো শেষ পর্যন্ত আমরা তাহাদের শহীদ ওয়াদা पूर्ण करंघन कारी दिखे ध्वस कर पाठी जहाँ मध्य तुम्हारे कथार ही उल्लेख रही तुम्हारा कि बुझीते কত অত্যাচারী জনবসতিকেই তো আমরা পিশিয়া চূর্ণ করিয়া দিয়াছি এবং তাহাদের পর আমরা অন্য জাতি কে উত্ত করিয়াছি রম না হাসু বস তাহারা যখন আমাদের আজাব অনুভব করিতে পারিল তখন তাহারা দ্রুত পালাইতে লাগিলা তোমরা চলিয়া যাও তোমাদের সেই সব ঘর বাড়িতে ও আয়েস আরামের সামগ্রীর মধ্যে যাহা তোমরা মহা আরামে নিমগ্ন ছিলে সম্ভবত তোমাদের নিকট জিজ্ঞাসা করা হইবে তাহারা বলিতে লাগিল হাই আমাদের দুর্ভাগ্য নিঃসন্দেহে আমরা অপরাধী ছিলাম হুম হচ্না হুম হাসিন তাহারা এই চিৎকারই করিতে থাকিল যতক্ষণ না আমরা তাহাদিককে চূর্ণ ভরসে পরিণত করিয়া দিয়াছি জীবনের সামান্যতম স্ফুরন তাহাদের মধ্যে অবশিষ্ট ছিল না জমিন এবং ইহাদের মধ্যে আর যাহা কিছু আছে সে আমরা খেলার ছলে সৃষ্টি করি নাই আমরা যদি কোনো খেলনা বানাইতে চাহিতাম আর ইহাই আমাদের করণীয় হইত তাহা হইলে নিজ হইতেই তাহা করিয়া লইতাম বরং আমরা তো বাতিলের উপর সত্যের আঘাত হানিয়া থাকি যাহা বাতিলের মাথা চূর্ণ করিয়া দেয় এবং তাহা দেখিতে দেখিতে বিলীন হইয়া যায় আর তোমাদের জন্য ধ্বংস অবধারিত সেই সব কারণে যাহা তোমরা রচনা করিতেছি জমিন ও আসমানে যে যে মাকলুকিয়া আছে তাহার সবই তাহারি আর যেসব ফেরেস্তা তাহার নিকট রহিয়াছে তাহারা না নিজ দিগকে বড় মনে করিয়া তাহার বন্দেগি করিতে অলসতা করে तो दिन तो तो एक क्लान तो ना। मिनल मृत्ति का निर्मित उपास्य की एमन निर्जीव निष्प्राण के प्राण और जीवन दिया चलमान करिए दीते যদি আসমান ও জমিনে এক আল্লাহ ছাড়া আরো ইলা হইতো তাহা হইলে উভয়ের এই শৃঙ্খলা ব্যবস্থা বিনষ্ট হইয়া যাইত অতএব এই লোকেরা যেসব কথা বলিয়া বেড়ায় মালিক আল্লাহ সেসব হইতে পাক ও পবিত্র لا يسأل عن ما يفعل وهم يسألون تيني نجر قدر باپر دائنو هين بارون تهارا شوائد دائن ام اتخذوا من دونه آلها قل هاتوا هذا ذكر من معي وذكر من قبلي بل اكثرهم لا يعلمون الحق فهم معرضون ত্যাগ করিয়া ইহাদের তোমাদের দলিল এই কিতাব উপস্থিত যাহাতে আমার সমকালীন লোকদের জন্য নসিহত ছিল কিন্তু ইহাদের অনেক লোকই প্রকৃত ব্যাপার সম্পর্কে অজ্ঞ এই তাহারা বিমুখ হইয়া রহিয়াছে وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ أَمَرَ تُمْرُ كُرْبَة جِ رَسُولِي پٹھائی اچی تا کہ ای ওহিতি اچی جے আমি ছাড়া আর وَلَدًا سُبْحَٰنَهُ بَلْ عِبَادٌ مُّكْرَمُونَ सम्मुखे आगबाड़ाइया कस शुद्ध हुकुम मत किया जाए يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ارْتَضَى وَهُم مِّنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ جাহ কি তু তাহদের সম্মুখ আছে তাহাও তুমি জানেন আর জাহ কি তু তাহদের অগwidehat সেই বিষয়ও তুমি অবহিত তারা কার সুপারিশ করে না শুধু তাহাদের জন্য করে যাহার পক্ষে সুপারিশ শুনিত আল্লাহ সম্মত আর তাহারা তাহার ভয়ে ভীত সন্ত্রস্তিন তাদের মধ্যে হইতে যদি কেউ বলিয়া বসে যে আল্লাহ ছাড়া আমিও একজন ইলা তাহাকে আমরা জাহান নামের শাস্তি দিব আমাদের নিকট জালিমদের কর্মের প্রতিফল ইহাই যে লোকেরা অস্বীকার করিয়াছে তারা কি চিন্তা করে না যে जमीन सबकि अवस्था आलदा आलदा कर सृष्टि करना जमीन पहाड़ दाड़ कर যেন উহা তাহাদিগকে লইয়া ঢলিয়া না পড়ে এবং উহাতে প্রশস্ত পথ বানাইয়া দিয়াছি সম্ভবত লোকেরা নিজেদের পথ জানিয়ে লইতে পারিবে আর আসমানকে আমরা এক সুরক্ষিত ছাদ বানাইয়া দিয়াছি কিন্তু এই লোকেরা এইসব নিদর্শনের প্রতি ভূক্ষেপ মাত্র করে না তিনি তো আল্লাহ যিনি রাত ও দিন বানাইয়াছেন এবং সূর্য ও চন্দ্রকে পয়দা করিয়াছেন সকলেই এক একটি কক্ষ পথে সাঁতার কাটিতেছে ওমা জি ভিমি খালু चिरंतन जीवन तोर्वर मानुषर जन सब्यस्त कर तुम जदि मरिया जाओ तब यह लोकर की चीन बाचिया प्रत्येक जीवंत सत्ता के मृत्युर आश्वतन करते हईबे আর আমরা ভালো ও মন্দ অবস্থায় ফেলিয়া তোমাদের সকলের পরীক্ষা করিতেছি শেষ পর্যন্ত তোমাদের সকলকেই আমাদের দিকে ফিরিয়া আসিতে হইবে उल्लेख करा रहमान जिकर अस्वीकार करी मानुष के द्रुतता और तड़ाह प्रकृति दिए सृष्टि নিদর্শন সমূহ দেখা করিতে বলিও না এই লোকেরা বলে আচ্ছা এই হুমকি পূর্ণ হইবে কবে যদি তোমরা সত্যবাদী হও হাই এই কাপিরগঞ্জ যদি সেই সময়ের কথা কিছু জানিতে পারিত যখন ইহারা না নিজেদের মুখ আগুন হইতে বাঁচাইতে পারিবে না নিজেদের পিঠ আর না ইহাদের নিকট কোনো দিক হইতে সাহায্য পৌঁছিবে সেই বিপদটা আকস্মিক ভাবে আসিবে এবং ইহা দিগকে এমন ভাবে হঠাৎ করে চাপিয়ে ধরিবে যে ইহারা না উহাকে দমন করিতে পারিবে আর না এক মুহূর্তকাল অবসর পাইবে ঠাট্টা বিদ্রুপ তো তোমাদের পূর্বের নবী রাসুলগঞ্জকেও করা হইয়াছে কিন্তু এই ঠাট্টা বিদ্রুপকারী লোকেরা সেই জিনিসের ফেরে পড়িতে বাধ্য হইবে জাহানিয়া ইহারা ঠাট্টা করিতেছিল হে মুহাম্মদ ইহাদিগকে বলু। কে আছে এমন যে রাত্র ও দিনে তোমাদিগকে রহমান হইতে রক্ষা করিতে পারে কিন্তু ইহারা নিজেদের রবের নসিহত হইতে বিমুখ হইয়া যাইতেছে তাহাদের কি এমন কিছু ইলা আছে যাহারা আমাদের বিরুদ্ধে তাহাদিগকে সাহায্য করিবে তাহারা তো না নিজ কে সাহায্য করিতে পারে না আমাদের কোন সাহায্য সহযোগিতা তাহারা লাভ করিবে হ উল ইন চির অর্দনৌ কুসুহ মিন্ন হুম উলি আসল কথা এই যে এই লোক দিগ কে এবং ইহাদের পূর্ব পুরুষ जीवन नाना सामग्री दान कर शेष पर्तारा दिने नागाल पाइप किन्तुरा कि देखे ना जमीन के नाना दिक दिए संकुचित कर आनी तबुओ की तहारा जयी हईवे यहादिगे बलिया दाओ আমি তো ওহির ভিত্তিতে তোমাদিগকে সাবধান করতেছি। কিন্তু বোধির লোকেরা কোন ডাক শুনিতে পায় না যখন তাহাদিগকে সাবধান করা হয় মিন আর যদি তোমার রবের আজাব তাহাদিগকে সামান্য পরিমাণে স্পর্শ করিয়া যায় তাহা হইলে তাহারা তক্ষণি চিৎকার করিয়া উঠিবে হায় আমাদের দুর্ভাগ্য নিঃসন্দেহে আমরা অপরাধী ছিলাম কিয়মতের দিন আমরা সঠিক ও নির্ভুল ওজন করার দাঁড়িপাল্লা সংস্থাপন করিব ফলে কোন লোকের প্রতি বিন্দু পরিমাণও জুলুম হইবে না যাহার বিন্দু পরিমাণ কৃতকর্ম থাকিবে তাহাও আমরা সম্মুখে লইয়া আসিব আর হিসাব সম্পন্ন করার জন্য আমরা পূর্বে আমরা মূষা ও হারুনকে ফুরকান আলো ও জিকর দান করিয়াছি সেই মুত্তা লোকদের কল্যাণের জন্য যাহারা না দেখিয়ায় নিজেদের রবকে ভয় করে আর যাহারা সেই সময়ের ভয়ে ভীত সন্ত্রস্তাদি ক্রুম বারকুন্ন वाला जिकर नाजिल कर पूर्वे इब्राहिम के तहार सतर्क बुद्धि और सत्यर ज्ञान दान कर खूब भलो भावित যেগুলির জন্য তোমরা পাগল প্রায় হইয়া আছো অনুহাদ তাহার জবাবে বলিল আমরা আমাদের বাপ দাদা কে গুলির ইবাদত করিতে দেখিয়াছি তাহারা বলিল তুমি কি আমাদের সম্মুখে তোমার আসল চিন্তা বিশ্বাস পেশ করিতেছো না ঠাট্টা করিতেছো ও আসমানের রব এবং এইগুলির সৃষ্টিকর্তা এই বিষয়ে আমি তোমাদের সম্মুখে সাক্ষ্য দিতেছি আর আলার্থিতি ইহার পর সেইগুলিকে টুকরা টুকরা করিয়া ফেলিল আর উহাদের কেবল বড় মূর্তিটিকে অক্ষত রাখিয়া দিল যেন তাহারা উহার প্রতি লক্ষ্য আরোপ করে বলিতে আমাদের উপাসরূপ অবস্থা কে করিয়াছে সে তো বড়ই জালিমি কেহ কেহ বলিল আমরা এক যুবক কে এই গুলির কথা বলিতে শুনিয়াছি যাহার নাম ইব্রাহিম তাহা তাহারা জিজ্ঞাসা করিল হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাসগণের সহিত এই রূপ ব্যবহার করিয়াছ সে বলছু এইগুলির মধ্যেকার এই সর্দারি করিয়াছে এই উপাস জিজ্ঞাসা করো যদি ইহারা কথা বলিতে পারে এই কথা শুনিয়া তাহারা নিজেদের মনের দিকে ফিরিয়া তাকাইল এবং বলিতে লাগিল আসলে তোমরা নিজেরাই তো জালিমেনিম তামাহ কিন্তু পরে আবার তাহাদের মত বদলাইয়া গেল এবং বলিল তুমি তো জানো যে ইহারা কথা বলে না ইবাহিম বলিল তাহা হইলে তোমরা কি আল্লাহকে বাদ দিয়া সেই সব জিনিসের পূজা করো যারা তোমাদের না কোনো উপকার করিতে পারে না কোনো ক্ষতি ধিক তোমাদের জন্য আর তোমাদের এই উপাস জন্য अल्लाह के बाद दिया बदरा जेगुलिर पूजा कर तुम्हारे उपास्य करो जो कि हे आगुन ठंडा हाओ এবং শান্তিময় হইয়া যাও ইব্রাহিমের প্রতি ব্যর্থ করিয়া দিলাম আর আমরা তাহাকে ও লুতকে বাঁচাইয়া সেই অঞ্চলের দিকে লইয়া গেলাম যেখানে আমরা দুনিয়া বাসীর জন্য বিপুল বরকত রাখিয়া দিয়াছিলাম অতঃ পর আমরা তাহাকে দান করিয়াছি পুত্র ইসহাককে এবং ইহার উপর অতিরিক্ত ইয়াকুব এবং প্রত্যেককে আমরা নিকার বানাইয়াছি ও নীমিনা লোকদিগকে পথ করতেছিল। এবং আমরা তাহাদিগকে ওই যে সর্বপ্রকার নেকাজ করার এবং নামাজ কায়েম করা ও জাকাত দেওয়ার হেদায়ত দান করিয়াছি আর তাহারা নিজেরা ছিল আমাদের ইবাদতারী আর লুতকে আমরা হুকুম ও ইল দান করিলাম আর তাহাকে সেই জনবসতি হইতে বাহির করিয়া আনিলাম যাহার অধিবাসীরা কদর্য ধরনের কাজ করিতেছিল প্রকৃতপক্ষে তাহারা ছিল অতিশয় খারাপ ফাসিক জাতি আর লুতকে আমরা আমাদের নিজেদের রহমতের মধ্যে সামিল করিয়া লইলাম সে নিকার লোকদের মধ্যকার একজন ছিল আর এই একই নিয়ামত আমরা দিয়েছিলাম। দিয়াছিলাম কর এই এইসবের পূর্বে সে যখন আমাদিগকে ডাকিয়া ছিল আমরা তাহার দোয়া কবুল করিয়া লইলাম এবং তাহাকে ও তাহার ঘরের লোক দিগকে মহা যন্ত্রণা হইতে মুক্তি দান করিলাম से लोकर मोकबर सहायमूह मिथ्यान करूबी खराब लोक छ फिर सकल के डुबाइया दिल्ल और ये नियम दिया दाउद और सुल के धन्य कर স্মরণ করো সেই সময়ের কথা যখন তাহারা উভয়ে একটি ক্ষেতের মামলায় ফয়সলা দান করিতেছিল যেখানে অপর লোকদের ছাগলগুলি রাত্রিবেলা ছড়াইয়া পড়িয়াছিল আর আমরা তাহাদের বিচারকে নিজেরাই পর্যবেক্ষণ করিতেছিলাম তখন আমরা সুলাইমানকে সঠিক ফায়সলা বুঝাইয়ে দিলাম অথচ হুকুম ও ইলম আমরা দুজনকেই দিয়েছিলাম দাউদের সঙ্গে আমরা পর্বতমালা ও পক্ষীকুল নিয়ন্ত্রিত ও অনুগত করিয়ে দিয়েছিলাম তারা তসবি পবিত্রতা ও মহিমা ঘোষণা করিত এই কাজের কর্তা আমরাই ছিলাম আর আমরা তাহাকে তোমাদের কল্যাণের জন্য বর্মবানাই বা শিল্প শিক্ষা দিয়াছিলাম যেন তোমাদিগকে পরস্পরের আঘাত হইতে রক্ষা করিতে পারে তাহা হইলে কি তোমরা শকর হইবে আর সুলাইমানের জন্য আমরা তীব্র বায়ুকে অনুগত ও নিয়ন্ত্রিত করিয়াছিলাম উহা তাহার হুকুমে সেই দেশের দিকে প্রবাহিত হইতেছিল যে দেশে আমরা বিপুল বরকর দান করিয়াছি আমরা সব বিষয়ে পুরোপুরি অবহিত আর শৈতানগুলির মধ্য হইতে আমরা এমন অনেককে কে তাহার অনুগত ও অধীন বানাইয়া দিয়াছিলাম যাহারা তাহার জন্য ডুবুরির কাজ করিত ইয়াছাড়া আরো অনেক কাজ তাহার হুকুমে করিত এই আমরাই ছিলাম ইহাদের সকলের সংরক্ষণকারী আর এই একই বুদ্ধিমত্তা হুকুম ও ইলমের নিয়ামক আমরা আয়ুককে দিয়েছিলাম স্মরণ কর যখন সে রবকে ডাকিয়া ছিল আমি রোগাক্রান্ত হইয়া পড়িয়াছি আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়াবান আমরা তাহার দোয়া কবুল করিয়া লইলাম তাহার যে কষ্ট ছিল তাহা দূর করিয়া দিলাম আর তাহাকে কেবল তাহার পরিবার পরিজনে দেই নাই বরং তাহাদের সঙ্গে অনুরূপ সংখ্যক আরো দিলাম নিজের বিশেষ রহমত হিসেবে আর এই জন্য যে ইয়া ইবাদতারী লোকদের জন্য একটি শিক্ষা ও স্মারক হইবে আর এই নিয়ামতি আমরা ইসমাইল ইদ্রিস ও জুলকিফল কে দিয়াছি ইহার ধৈর্যশীল লোক ছিল ওমা ইন্ন হুম আর তাহাদিগকে আমরা শিওর রহমতের মধ্যে সামিল করিয়া লইলাম কেননা তাহারা নেই আর মাছওয়ালাকে আমরা ধন্য করিয়াছি স্মরণ কর সে যখন ক্রুদ্ধ হইয়া চলিয়া গিয়াছিল আর মনে করিয়াছিল যে আমরা বুঝি তাহাকে ধরিতে সক্ষম হইব না শেষ পর্যন্ত সে অন্ধকারের মধ্যে হইতে ডাকিয়া উঠিল তুমি ছাড়া কোন মাবুদ নাই পবিত্র মহান তোমার সত্তা আমি অবশ্যই অপরাধী سنجعله له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين তখন আমরা তার দোয়া কবুল করিয়া লইলাম এবং দুশ্চিন্তা হইতে তাকে মুক্তি দিলাম আর আমরা মুমিনতকে এমনি করিয়া রক্ষা করিয়া থাকি وزكريا إذ আর যাকারিয়ার কথা স্মরণ করো যখন সে তাহার রবকে ডাকিয়া বলিয়াছিল হে আমার পর আমাকে একাকি ছাড়িও না সর্বোত্তম উত্তরাধিকারী তো তুমি অতপর আমরা তাহার দোয়া কবুল করিলাম আর তাহাকে দিলাম ইয়াহিয়া এবং তাহার স্ত্রীকে ইহার জন্য যোগ্য করিয়া দিয়াছিলাম এই লোকেরা পুণ্যের কাজে প্রাণপন চেষ্টা করিতেছিল আমাকে তাহারা আগ্রহ ও ভয়সহকারে ডাকিত এবং আমাদের সম্মুখে ছিল বিনয় অবনত والتي احصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وابنها آية للعالمين পবিত্রতা রক্ষা করিয়াছিল আমরা তাহার গর্ভে সিও রূহ ফুকিয়া দিলাম এবং তাহাকে ও তাহার পুত্রকে দুনিয়াবাসীর জন্য এক উজ্জ্বল নিদর্শন বানাইয়া দিলাম انها এই আর আমি তোমাদের আমার ইবাদত করো ওই না হোম কুল কিন্তু তাহারা নিজেদের দিনকে টুকরা টুকরা করিয়া আছে। সকলকে আমার কাছে ফিরিয়ে আসিতে হইবে সুতরাং যে নেক আমল করিবে এই অবস্থায় যে সে মুমিন তাহার কাজের কোন অমর্যাদা করা হইবে না আর আমরা তাহা লিখিয়া রাখিতেছি আলা ইহা সম্ভব নয় যে যে জনপদকে আমরা ধ্বংস করিয়া দিয়াছি উহার অধিবাসীরা আবার ফিরিয়া এমন কি যখন ইয়াজুল মাজুজকে মুক্ত করিয়া দেওয়া হইবে এবং তাহারা সকল উচ্চতা ডিঙাইয়া বাহির হইয়া পড়িবে নীন এবং সত্য সঠিক ওয়াদা পূর্ণ হওয়ার সময় নিকটবর্তী হইয়া আসবে तक काफिर चक्षुहस्फोरित हाय दुर्भाग्य जिन सम्पर्क एके बारे गाफिलतर मध्य पड़ियां बरमी छिलिगो के बला हईबे তোমরা ও তোমাদের সেই সব মাবুদ। মাহাদের তোমরা পূজা উপাসনা করিতে যাহার নামের ইন্ধন হইবে তোমাদিগকেও সেইখানে যাইতে হইবে ইহারা যদি সত্যই ইলা হইতো। তবে তাহারা নিশ্চয়ই সেখানে যাইত না অতঃপর সকলকেই চিরদিন সেইখানে থাকিতে হইবে সেখানে আর অবস্থা তারা কোন আওয়াজই শুনিতে পাইবে না সব লহম ইন অবশ্য যাহারা আমাদের নিকট হইতে कल्याण लाभ कर पूर्व सिद्धांत अवश्य दूरे अवस्थान करहार सामान्यतम खसखसाली शब्दा सुनते पाइबे चिरदिन निजे मनोमत द्रव्य सामग्री मध्य डूबिया সেই চরম ও সাংঘাতিক বিপদের সময়ও তাহারা এতটুকু কাতর হইবে না বরং ফেরেস্তাগণ অগ্রসর হইয়া তাহাদিগকে সসম্মানে গ্রহণ করিবে এই বলিয়া ইহা তোমাদের সেই দিন যার ওয়াদা তোমাদের নিকট করা হইত সেই দিন যেদিন আমরা আসমানকে তাবিজের পৃষ্ঠাগুলির মতো ভাজ করিয়া রাখিব যেভাবে সর্বপ্রথম আমরা সৃষ্টির সূচনা করিয়াছিলাম অনুরূপভাবে ভাবে আমরা উহার পুনরাবৃত্তি করিব ইহা একটি ওয়াদা বিশেষ যাহা পূরণ করার দায়িত্ব আমাদের এবং এই কাজ আমাদের অবশ্যই করিতে হইবে আর যাবুর কিতাবের নসিহতের পর আমরা লিখিয়া দেয়াছি যে আমাদের নেক বান্দাগনি জমিনের উত্তরাধিকারী হইবে ইহাতে এক মহাকল্যাণ নিহিত রী লোকদের জন্য হে মুহাম্মদ আমরা যে তোমাকে পাঠাইয়াছি আসলে উহা বিশ্ববাসীর জন্য আমার রহমত বিশেষ ইহাদিগকে বলো আমার নিকট যে অহিয়া তাহা এই যে কেবলমাত্র এক ইলা তোমাদের ইলা এখন তোমরা আনুগত্যের মস্তক অবনত করিবে কি তাহারা যদি অন্যদিকে মুখ ফিরাইয়া নাই। তাহা হইলে তুমি বলিয়া দাও আমি তো প্রকাশ্যভাবে ভাবে তোমাদিগকে সাবধান করিয়া দিয়েছি। এখন আমি জানি না যে তোমাদের নিকট যে জিনিসের ওয়াদা করা হইতেছে তাহা খুব নিকটবর্তী কিংবা বহুদূরে আল্লাহ সেই কথাগুলিও জানেন যাহা উচ্চকণে বলা হয় আর তাহাও যাহা তোমরা গোপনে বলো আল্লাহুল্লা কুমন আমি তো মনে করি এই বিলম্ব সম্ভবত তোমাদের জন্য একটা ফিতনা স্বরূপ तुमा दिशे समय रसुलर रब इंसाफ और सत्यता सहकारे फैसला करिया दे लोक तुमरा जे सब कथबार्ता बो उ मोकबल्वर मेहरबान रवि हम सहाजे एकान्तर्भर